আবু হুরাই রাহ রাহালন হতে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম বলেন কুরাইশ আনসার জুহায়না মুজায়না আসলাম আশজাহ ও গিফার গোত্রগুলো আমার সাহায্যকারী আল্লাহ ও তার রাসুল ছাড়া তাদের সাহায্যকারী আর কেউ নাই